ইবনু উমর রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবিজ সাল্লা আল্লা সাল্লাম নিষেধ করেছেন যেন কেউ তার ভাইকে শিও বসার স্থান হতে উঠিয়ে দিয়ে নিজে সে জায়গায় না বসে ইবনু জুরাইজ রহমাতুল্লা আল্লাহি বলেন আমি নাফি রহমাতুল্লা আলাহিকে জিজ্ঞেস করলাম এ কি শুধু জুমার ব্যাপারে তিনি বললেন জুম্মা ও অন্যান্য সালাতের ব্যাপারেও